আবদুল্লাহ ইবনু দিনার রজিয়াল্লাহ তালাহ্নতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমার রজে আলাহ তালাহুকে আবু তালিব এর এই কবিতা পাঠ করতে শুনেছি তিনি শুভ্র তার চেহারা অসিলাহ দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো তিনি ইয়াতিমের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক